ইয়াহিয়াউর রহমতুল আলহি হতে এমনি বর্ণিত আছে ইয়াহিয়াউর রহমতুল আলহি বলেছেন আমার কোন ভাই আমার নিকট বর্ণনা করেছেন যে মুয় যখন হাহয়া আলাহ্লাহ বলল তখন তিনি অর্থাৎ মুআবিয়াহ রদিউল্লাহ তালহু লাহাইল্লা বিল্লাহ বললেন অতঃপর তিনি বললেন তোমাদের নবী সালাহাল্লামকে আমরা এরূপ বলতে শুনেছি